বিবাহের ক্ষেত্রে কয়েক রকমের শর্ত রয়েছে যেগুলি কিছু শর্ত আছে পুরা করা ফরোজ কোন শর্ত পুরা করা ফরোজ যে শর্তের হুকুম আল্লাহ করেছেন বা তার আল্লাহ কি বলেছেন যে স্ত্রীকে রাখলেও কেমন ভাবে রাখবে আতবে মারুফিন যদি রাখতে হয় তো সদ ব্যবহারের সাথে ও আর গাল দেবে মানসিক কষ্ট দেবে আর যখন তখন তাকে কষ্ট দিবে যে শারীরিক মানসিক ইত্যাদি না না না ভালো আচরণে রাখলে কি অনেকে জিজ্ঞেস করেন আমার স্ত্রীর চরিত্র খারাপ তারপরে আসতে চাইছে তার দ্বারা এইরকম কুকাজ হয়ে গেছে তাদেরকে ভালো করে বলছি থেকে তবা করে তবা করতে হবে না হলে কোন মমিন ভালো মানুষের জন্য অসতী আল্লাহ আল্লা সুরে নিষেধ করেছেন আজাহানি লায়ন কেহানি না তো যতক্ষণ তবা না করছে রাখাই চাইজ নাই আসল হচ্ছে তালাক আর যদি রাখতেই হয় খুব মায়া লাগছে আপনাকে আর আপনি দেখছেন যে হয়তো ছেলে মেয়ে আমার রাখলেই ফায়দা রয়েছে তাহলে প্রথম শর্ত হচ্ছে যে খালেস অন্তরে তৈত হবে তবা লক্ষণ তার জীবনে প্রতিফলিত হইতে হবে যে না আর খারাপ নজর কোন দিকে যায় না আর কোন রকমের কারো সাথে টেলিফোন রাখে। টেলিফোনও দিয়ে দিয়ে তবাও করেছে যোগাযোগের সব ব্যবস্থা দিয়ে রেখেছে না এরকম যেন না হয় করলো তবা করার পরে তারপরে যদি রাখতে চান তো আর শর্ত কি এমস এখন রাখলে ভালো আচরণে রাখলেন কিন্তু সকাল বিকেল তোর চরিত্র খারাপ হ্যাঁ এই সেই খারাপ খারাপ মেলা গাল আছে ওদের এই সব গাল সকাল বিকাল ছেলে মেয়ের স্বার্থে রেখেছি না হলে তোর মতো চরিত্র হিনকে রাখি হয়তো লাঠির মার দেন না কিন্তু কথার মার এমন দিচ্ছেন যে ওর জন্য আপনার বাড়িটা জান্না হয়ে গেছে রাখা রাখা নয়। নয়। আর না হইলে হারাম আপনার জন্য আল্লাহ বলছেন ভালোভাবে ছাড়ো আর ভালোভাবে রাখো কোরআনের এই আয়াতন আমল কয়টা লোক করেন আল্লাহ শুধু তাই না এই যে ভালোভাবে ছাড়ার কথা নয় অন্য জায়গায় বলে সব ও হন না হ্যাঁ তাদেরকে কিছু দিয়ে দাও মাল কিছু কিছু দিয়ে দেন একটা গয়নায় দিয়ে দেন বেশ কিছু গিফট দিয়ে দেন ১০ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আপনি কোন শর্ত নেই কত খুশি হবে যদি আপনার দুশ্মন যে এর ঘর থেকে আমাকে বিদায় হইতে হলো বিদায় করলাম তারপরেও আপনার এ স্থানের কথা বলতে না ঠিক না। আর কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে কি চলবে না যাবে কি যাবে না এই সম্পর্কে শোনেন ওগুলো শোনেন কিছু বলছেন কাস্তে রাত আল্লাহ আপনার স্ত্রী বিয়ে করার সময় আপনি প্রথমবারই বিয়ে করেছেন শর্ত লাগাচ্ছে যে আমি বেচা থাকতে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে যদি এরকম শর্ত লাগায়। চলবে না চলবে না হ্যাঁ সৌদি আরবে এর উপর আমল আছে সৌদি আরবে আমল আছে আমি বেশ কিছু বিয়েতে গিয়েছি যে আপনার আদালতে যে বিয়ে আদালতে বিয়ে হয় বিদেশিদের তো বিয়ে গুলিতে গিয়েছি যখন পড়া হয় তখন জিজ্ঞেস করে যে কোন শর্তক্ষে বলে না যে আর যেন আমি বেঁচে থাকতে বিয়ে না করা হয় ধরেন একটা শর্ত এরকম আমাকে যেন সৌদি আরবে রাখা হয় অন্য কোনো দেশে না নিয়ে যাওয়া হয় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আমাকে তার আর কিস্তি আছে যেন এক বাড়িতে না আমাকে যেন আলাদা বাড়ি দেওয়া হয় ইত্যাদি